ইবনু আব্বাস রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যখন নবী সাল্লা সাল্লাম কাবায় প্রবেশ করেন তখন তার সকল দিকে দোয়া করেছেন সালাত আদায় না করেই বেরিয়ে এসেছেন এবং বের হবার পর কাবার সামনে দুরাকাত সালাত আদায় করেছেন এবং বলেছেন এটাই কিবলা